আবু মুসা রদিল্লাহ তু আলাহতে বর্ণিত তিনি বলেন যুদ্ধে আবু আমিরের হাঁটুতে বিদ্ধ হলো আমি তার নিকট গেলাম আবু আমির রদিল্লাহ তু বললেন এই তীরটি বের করো তখন আমি তীরটি টেনে বের করলাম ফলে তার থেকে পানি প্রবাহিত হতে লাগলো আমি নাবি সাল্লাহ সাল্লাম এর নিকট গেলাম এবং তাকে ঘটনাটি জানালাম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন হ্যা আল্লাহ আবু আমির উবায়দকে ক্ষমা করুন